সুপ্রিয় দর্শক মন্ডলী একটি সুন্দর শান্তির সমাজ গঠনে মোহান রব্বুল আলমীন ইসলামের মাধ্যমে বিশ্ববাসীর নিকট যে পথ পদ্ধতি ও রূপরেখা দিয়েছেন সেটাই হলো পৃথিবীতে একমাত্র প্রকৃত অর্থে শান্তির সমাজ গঠনের চাবি কাঠি। একটি সমাজ একজন মানুষ এককভাবেই বেঁচে থাকতে পারে না এককভাবে একাকী সে তার জীবন ধারণ করতে পারে না এটা কোনো মানুষের জীবন হয় না মানুষকে সমাজবদ্ধ হয়ে থাকতে হয় দশের সঙ্গে মিলেমিশেই তাকে কাজ করতে হয় জীবনের প্রয়োজনে তাকে মানুষের কাছে যেতে হয় মানুষকে তার কাছে আসতে দিতে হয় এভাবেই মানুষে মানুষে মিলে একটি সুন্দর মানুষের সমাজ গড়ে ওঠে এই যে মানুষ এক সঙ্গে তারা থাকে চলাফেরা করে ওঠা বসা হয় এই সমাজ এটাকে যদি শান্তিপূর্ণ করতে হয় তাহলে এর জন্যে প্রয়োজন সমাজের মানুষগুলোর মধ্যে পরস্পর সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ইসলাম মহাগ্রন্থ আল কোরআনুল করিম এবং আল্লাহর কোরআনের ধারক আল্লাহর কোরআনের যিনিবাহক মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের মাধ্যমে সুন্দর শান্তির সমাজ গঠনের জন্যে মানুষের পরস্পর সম্পর্কগুলোকে সুন্দর এবং পরিশীলিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন মানুষের পরস্পর অনেক রকম সম্পর্কই হয়ে থাকে সেই সম্পর্কগুলো যখন সুন্দর হবে সেই সম্পর্কগুলো যখন সৌহার্দ্যপূর্ণ হবে তখনই আসলে একটি সুন্দর এবং শান্তির সমাজ গড়ে উঠবে একটি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইউনিট হলো একটি পরিবার পরিবারগুলো নিয়েই আসলে একটি সমাজ গড়ে উঠে এইজন্য ইসলাম মানুষের পারিবারিক জীবনের উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করেছে কারণ পরিবার থেকেই হল সমাজের সূচনা এবং পরিবারই হল আসলে একটি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ একটি পরিবারের মধ্যেই একটি সমাজের আসলে ভিত্তি গড়ে ওঠে এই জন্য ইসলামের দৃষ্টিতে পরিবার গঠন পরিবার পরিচালনা এবং সুন্দর পরিবার গড়ে তোলা এটি গুরুত্ব অপরিসীম একটি পরিবার গড়ে ওঠার পেছনে যে সকল সম্পর্কগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যে সকল সম্পর্কগুলো ছাড়া একটি পরিবার গড়ে উঠতে পারে না সেই সম্পর্কগুলো নিয়ে একটু আমরা আলোচনা করে দেখব সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী একটি পরিবারের মধ্যে প্রকৃত অর্থে যে সকল মানুষগুলো মিলে পরিবারটি গড়ে উঠে একটি পরিবারের মধ্যে স্বামী স্ত্রী থাকেন তারা পরস্পর একটি সম্পর্কে বন্ধনে আবদ্ধ থাকেন আবার সেই স্বামী স্ত্রী মিলে যেই দম্পতি সেই দম্পতির সন্তান থাকে সেই সকল সন্তান এবং বাবা মা এরা মিলেই আসলে প্রকৃত অর্থে একটি পরিবার গড়ে ওঠে এই যে পরিবার এই পরিবারটি সুন্দর হতে হলে শান্তিপূর্ণ হতে হলে এবং একটি সফল পরিবার হিসাবে গড়ে উঠতে হলে এখানে বেশ কিছু পারস্পরিক সম্পর্কের ব্যাপার রয়েছে সেই সম্পর্কগুলো যথাযথভাবে মেনটেন হলেই আসলে সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবার গড়ে উঠতে পারে যেমন এখানে একটি সম্পর্ক হল সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক বাবা মা এবং সন্তান তাদের মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক এই সম্পর্কটা যদি সুন্দর হয় তাহলে একদিকে যেমনি ভাবে সন্তানদের দ্বারা তাদের পিতামাতা শান্তি পাবেন সুখ পাবেন ঠিক অপরদিকে পিতামাতার দ্বারা তাদের সন্তানদের প্রতি কর্তব্য পালিত হবে পরিবারের একটি সম্পর্ক হলো সন্তানের সাথে পিতামাতার মাতার আরেকটি সম্পর্ক হলো স্বামী বা স্ত্রী তাদের মধ্যে পরস্কার সম্পর্ক স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যকার সম্পর্ক এই সম্পর্কগুলোকে যদি প্রত্যেকেই যথাযথভাবে গুরুত্ব দিয়ে চলতে পারি আমরা তাহলে আমাদের পরিবারগুলো সুন্দর হবে আমাদের পরিবারগুলো আদর্শ পরিবার হিসেবে গড়ে উঠবে এবং সে আদর্শ পরিবার থেকেই পরবর্তীতে একটি সুন্দর এবং একটি শান্তিপূর্ণ সমাজের ভিত রচিত হবে এখানে আমরা আলোচনা করে দেখব যে আসলে পরিবারের এই সদস্যবৃন্দ তারা যদি তাদের প্রত্যেকে অপরের প্রতি কর্তব্য পালন করে তাহলেই আসলে পরিবারটি একটি সুন্দর সফল ভারসাম্যপূর্ণ পরিবার হিসেবে পরিগণিত হতে পারে এখানে আমরা পরিবারের মধ্যকার কয়েকটি সম্পর্ক কি আমরা এখানে আলোচনার মধ্যে আনতে পারি একটি সম্পর্ক হলো পিতামাতার প্রতি সন্তানের সম্পর্ক বা পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য দ্বিতীয় সম্পর্ক হল সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য তৃতীয় সম্পর্ক হলো। স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য এবং স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য এই চারটি বিষয়কেই আলোচনার মাধ্যমে স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে পারলেই আমরা একটি সুন্দর সমাজ গঠনের জন্য আমাদের যে বক্তব্য সেটা উপস্থাপিত হবে এবং একটি সুন্দর পরিবার গঠনের জন্যে একটি সুন্দর রূপরেখা পাওয়া যাবে ইনশাআল্লাহ সর্বপ্রথম আমাদের আলোচনা করতে হবে হকুকুল ওয়ালিদাইন পিতামাতার যে হক পিতামাতার প্রতি আল্লাহ রব্বুল আলমিন সন্তানদেরকে যে দায়িত্ব পালন করার জন্য গুরুত্ব আরোপ করেছেন এটি বলাই বাহুল্য যে আত্মীয়তার যে বন্ধনের সম্পর্কের উপর ইসলাম গুরুত্ব আরোপ করেছে সে আত্মীয়তার বন্ধনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য হল পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য এই হকুকুল ওয়ালি অথবা পিতামাতার হক পিতামাতার অধিকার এটা সন্তানের উপর অপরিসীম কোরআনে পাকের মধ্যে আল্লা পাক রব্বুর আলমীন বিভিন্ন জায়গায় পিতামাতার হককে ঊর্ধ্বে তুলে ধরেছেন এবং সবচেয়ে বড় লক্ষণীয় ব্যাপার হল এই কোরআনে পাকের মধ্যে পিতামাতার হক এবং তাদের অধিকার সংক্রান্ত যে আয়াতগুলো একটি বিষয় খুবই তাৎপর্যপূর্ণ সেটি হলো যে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি বান্দার যে দায়িত্ব কর্তব্য বান্দার উপর আল্লাহর যে হক সেটাকে আলোচনা করার পরেই আল্লাহ রবুল্ আলমিন সব জায়গাতে পিতামাতার হকের কথা বলে থাকেন যেমন সুরে বানী ইসরায়েলের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন ওয়াদারব্বা আল্লাহ তা আবুদু ইয়া ওয়াবিলা আল্লাহ রব্বুল আলমিন তোমার রব প্রতিপালক রবীন্ন নির্দেশ দিচ্ছেন আল্লাহ ইল্লা ইয়া কেবল কেবলমাত্র তারই ইবাদতিলা এবং তিনি তারপরেই পিতা মাতার প্রতি সদাচরণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলছেন ইম্মাগান্না আইং দাকাল কি বারা আহাদুহা ও কিলাহুমা যদি তোমার পিতা মাতা উভয়ে অথবা যে কোনো একজন তোমার নিকট বৃদ্ধ বয়সে উপনীত হন বার্ধক্যে উপনীত হন ফলায়াতুল্লাহমা উফিনতন হর হুমা কখনোই তাদের কোন কথায় বিরক্ত ভরে উফ শব্দ পর্যন্ত তোমরা উচ্চারণ করবে না ওয়ালায়তন হরহুমা এবং তাদেরকে ধমক দেবে না কর্কস্বরে কথা বলবে না ওয়াকুল্লাহমা কৌলঙ্কেরিমা আর তাদের সঙ্গে অত্যন্ত বিনয়ের সাথে কথা বলবে ওয়াকফিজ রাহুমা জানা হাজুলিমা আর দয়া এবং অনুগ্রহের তাদের নত করে দাও সগিরা আর তুমি তোমার প্রতিপালকের নিকট তোমার পিতা মাতার জন্য দোয়া করো হে আল্লাহ তারা যেমনি ভাবে ছোটকালে আমার উপর অনুগ্রহ করেছে তুমিও আমার পিতা মাতার উপর তেমনি অনুগ্রহ করো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে ফিরে এসে আমরা আবার পিতামাতার অধিকার সংক্রান্ত আলোচনা আমরা সম্পন্ন করব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন সকলেই আমাদের সঙ্গে আবার ফিরে আসবেন এই কথা বলে আমরা একটু বিরতিতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 कुरान भो भावे बुझार जन्ष ज्ञान रखा जरूरी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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ দেখুন আলাইকুম ওরাকাত সুপ্রিয় দর্শক মন্ডলী বিরতির আগে আমরা ফকুল ওয়ালেদাইন তথা পিতামাতার হক এবং অধিকার সংক্রান্ত কোরআন এপাকের আয়াত সুরে বানী ইসরাইলের তেইশ এবং ২৪ নম্বর আয়াত নিয়ে আলোচনা করছিলাম এখানে একটি বিষয় লক্ষণীয় যে আল্লাহর রাব্বুল্লাহ আলমিন পিতামাতার অধিকারকে আল্লাহর রাব্বুল্লাহ আলমিনের হকের পরেই উল্লেখ করেছেন কোরআন পাকের বিভিন্ন জায়গায় লক্ষ্য করলে এ বিষয়টি দেখা যায় যেমন সুরে বাকরার মধ্যে আল্লাহ রাবুল আলমিন ঠিক একই কথা আবুদুন আল্লাহ আলিদাইনি এহসানা তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সঙ্গে সদাচরণ করবে নিসার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একই ধরনের কথা বলেছেন পবদুল্লাহবি হি সাই আবিল ভা আলিদাইনি এহসানা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ সঙ্গে কাউকে শরিক করো না এবং পিতা মাতার সঙ্গে সদাচরণ করো সুরতুলের মধ্যে আল্লাহ রবীন্দিন আরো বেশি আরেক ধাপছেন আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে পিতা সঙ্গে সদাচরণ করার নির্দেশ দিলাম আমি বললাম লিত্রী কবি যদি তোমার পিতামাতা তোমাকে আমি আল্লাহর সঙ্গে শরিক করতে চাপ প্রয়োগ করে প্রেসার ক্রিয়েট করে ফলে আতুতে তাদের কথা শুনবে না ঠিক কিন্তু এরপরেও পিতামাতার সঙ্গে তুমি সদাচরণ অব্যাহত রাখবে সুরে লোকমানের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন একই কথা বলছেন কা আলা हमें आल्लर संगे सरक करार मत सबचे भय सब चे कठिन सबसे जघन्य अपराधे को सतान के जो तप प्रयोग करे पिता मतार कथा शुने सेक जाह रबुल आलम अबाध हवा जाशरेक पिता माता क्षुद्रोही पिता माता एम कि शुद्ध निजे खुदाद्रोह नए शुद्ध मुशरेक नए কে সন্তানকেও আল্লাহরব্বুর আলমিনের সাথে সিরেক করতে চাপ প্রয়োগ করে বাধ্য করতে চায় সেই ধরনের পিতামাতার প্রতি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম তাদের সঙ্গে সদাচরণ করতে হবে কোনো অবস্থাতেই পিতামাতার সঙ্গে অসদাচরণ করার অনুমতি আল্লাহ রব্বাহ আলমিন সন্তানদেরকে দান করেননি দর্শক মন্ডলীয় থেকে আসলে আল্লাহ রব্বুল আলমীন সন্তানের উপর পিতামাতার যে অধিকারকে কত উর্ধ্বে তুলে ধরলেন এটা একটু গভীরভাবে বিবেচনা করলেই আমাদের সামনে পরিষ্কার হয়ে যান আল্লাহর রব্বুল আলমীন নিজের হক এবং নিজের অধিকারের সঙ্গেই পিতামাতার অধিকারকে মিলিয়ে দিয়েছেন এবং আল্লাহর অধিকারের পরেই পিতামাতার মাতার অধিকারকে আল্লাহর রবুল আলমিন সর্বোচ্চ স্থান দিয়েছেন এর যে তাৎপর্য লিখেন এর মধ্যে অন্যতম একটি তাৎপর্য হল এই যে আল্লাহর রব্বুল আলমিন মানুষের সৃষ্টিকর্তা মানুষকে অস্তিত্ব দান করেন আল্লাহ মানুষকে সৃষ্টির মাধ্যমে অস্তিত্ব দান করেন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের এই সৃষ্টিটা মানুষের জন্যে পিতামাতার মধ্যস্থতাতেই হয়ে থাকে মানুষের পৃথিবীতে আগমন এবং তার অস্তিত্বের পিছনে আল্লাহ রব্বল আলমিনের সৃষ্টির ভূমিকা রয়েছে এবং আল্লাহর সৃষ্টির পরেই পিতামাতার ভূমিকা রয়েছে কাজে এই জন্য মানুষ তার অস্তিত্বের পিছনে প্রথমত আল্লাহ পাকবুল আলমিনের কাছে ঋণী এবং এর এরপরেই মানুষের অস্তিত্বের জন্যে তার পিতামাতার মাতার ভূমিকা এবং অবদান রয়েছে এই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর সঙ্গে শরিক না করা এক আল্লাহর ইবাদত করা তৌহিদ এরপরেই বীরুল্লাহ আলিদাইন তথা পিতামাতার প্রতি সদাচরণ আলি আহসানিল আল্লাহ আলিদাইন পিতা মাতার প্রতি কর্তব্য পালন করা তাদের সঙ্গে ভালো আচরণ করাকে আল্লাহ রবুল্ আলমিন গুরুত্ব দিয়েছেন হকুক উলফা আলিদাইনকে আল্লাহ পাক হাক্কুল্লার পরেই স্থান দিয়েছেন প্রিয় দর্শক মন্ডলী যদি কেউ পিতা মাতার প্রতি তার দায়িত্ব এবং কর্তব্য পালন করে তাহলে এতে আল্লাপাক রব্বুল আলমীন সন্তুষ্ট হন এবং তার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমীর পক্ষ থেকে রয়েছে অনেক বড় প্রাপ্তি হজরতে আবদুল্লাহিব নেমর রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত এক হাদিসে নবী আকরম সাল আলি ও সালামের সাথ করেছেন রিজার রব্বী ফি রিজালেদ ও সাকাতুর রব্বী ফি সাকাতুল ওয়ালেদ আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি রয়েছে পিতামাতার মাতার অসন্তুষ্টির মধ্যে কাজেই যদি কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চায় তাহলে তাকে পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে আর যদি তার পিতামাতাকে সন্তুষ্ট সে করতে না পারে তাহলে সে কশ্চিনকালেও আল্লাহ রব্বুল আলমিনকে সেই সন্তুষ্ট করতে পারবে না ঠিক তেমনি ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্যে যেমনি ভাবে পিতা সন্তুষ্টির প্রয়োজন অপরিহার্যতা রয়েছে যদি কোনো মানুষ আল্লাহ সন্তুষ্টি ছাড়া তো জান্নাত পাওয়া যাবে না আল্লাহর সন্তুষ্টি ছাড়া জাহান্নান থেকে মুক্তিও পাওয়া যাবে না পরকারের মুক্তির জন্য পিতামাতার সন্তুষ্টির অপরিহার্যতা রয়েছে তদ্রুপ এই পৃথিবীতেও যদি মানুষ শান্তির সাথে বাঁচতে চায় সুখী যাপন করতে চায় তাহলেও তাকে পিতামাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে আর এক হাদিসের মধ্যে নবী আকরম সাল আলী ওয়াসালামের সাত করেছেন আল ওয়ালিদু আউসাদ আবুয়াবিল জান দেখো পিতামাতা হলো জান্নাতের মধ্যদুয়ার জান্নাতের রাজতরণ হল পিতামাতা পিতামাতার সন্তুষ্টির মাধ্যমেই বেহেস্তের মধ্য দরজা দিয়ে আমরা জানি মধ্যখানের দরজা সেটাই মেইন দরজা হয়ে থাকে মেইন গেট হয়ে থাকে এবং সেখান দিয়েই যাতায়াতের প্রধান ব্যবস্থা থেকে থাকে নবী আকরম সাল আলিহি আসাল্লাম পিতামাতাকে জান্নাত তথা বৃহস্পের মেইন গেট হিসেবে আখ্যায়িত করলেন কাজে এ থেকে জান্নাতে যাওয়ার জন্য পিতামাতার সন্তুষ্টির প্রয়োজনীয়তা এবং অপরিহার্যতা স্পষ্টভাবে ফুটে ওঠে আর এক হাদিসের মধ্যে নবী আকরম সাল্লাহ আলিহি আসাল্লামের সাথ করেছেন মনসার রাহু এই ইউবসাত আলাহুফি রিস্কিহি ওয়িনসা আলহুফি হায়াতিহী ফু বিবাহি রাহিমা হোক যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি তারিপ এবং তার হায়াত দীর্ঘায়ু হোক সে যেন তার পিতামাতার সঙ্গে সদাচরণ করে এবং সে যেন তার আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে তাহলে পৃথিবীতেও রিজিকের এবং সম্পদের সমৃদ্ধি এবং হায়াতের দীর্ঘায়ু এটা পিতামাতার সন্তুষ্টির মাধ্যমে আল্লাপা আকরাবুর আলমিন দান করবেন বলে নবী আকরম সাল আলিহী ওসাল্লাম ঘোষণা করছেন কাজে এই দৃষ্টিকোণ থেকে পিতামাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করার তাদের হক আদায় করার অপরিহার্যতা এখানে স্পষ্টভাবে ফুটে উঠছে পক্ষান্তরে যদি কেউ পিতামাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালনে ব্যর্থতার পরিচয় দেয় পিতামাতার প্রতি সে কর্তব্য পালনে গাফলিতি করে পিতা মাতাকে যদি সে কষ্ট দেয় তাদের প্রতি সদাচরণ না করে তাদের সঙ্গে যদি অসদাচরণ করে আল্লাহ রব্বুল আলমিন যেখানে পিতা মাতার সঙ্গে কত সুন্দরভাবে সদাচরণ করার নির্দেশ দিলেন ইম্মা আইনদাকাল কি বড় আহাদু হুমা ও কিলা হুমা যদি তোমার পিতা মাতা উভয়ে অথবা একজন বার্ধক্যে উপনীত হয় আমরা জানি মানুষ যখন আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হয় তখন বিভিন্ন ধরনের শারীরিক মানসিক অবনতি তার আসতে থাকে আরো জানো অমর মানুষ যখন শেষ বয়সে উপনীত হয়ে যায় স্মৃতি শক্তি তার আস্তে আস্তে দুর্বল হয়ে যায় রমান্নফেল খালক আফেল আলুন কোরআনে পাক্লা পাক রব্বুল্লা আলমিন ঘোষণা করেছেন যে আমি যাকে দীর্ঘ হায় আন করি ধীরে ধীরে তার শারীরিক গঠন এবং তার গোটা শারীরিক যে স্ট্রাকচার এটাকে আমি ধীরে ধীরে দুর্বল করে দিই সেই হিসাবে মানুষ যখন বার্ধক্য উপনীত হয় স্মৃতি কাজ করে না মানুষের বিবেক দুর্বল হয়ে যায় তার বুদ্ধি শক্তি দুর্বল হয়ে যায় এবং তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে দুর্বলতার দিকে ঝুঁকে পড়ে তখন মানুষ বারবার একই কথা বলে বারবার একই কথা বলে ভুলে যায় সেই সময়ে অনেক সময় তখন ওই বয়সটায় বৃদ্ধ মানুষের আচরণে বুড়ো পিতা মাতার বাবা মার আচরণে আমরা অনেক সময় বিরক্ত বোধ করি অনেক সময় কাজের ব্যস্ততার কারণে নিজেদের অন্যান্য ঝামেলার কারণে পিতামাতার এক কথা কয়েকবারের উচ্চারণ আমাদের মধ্যে বিরক্তির উদ্রেক করে অথচ এই বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন পুরাণ পাকের মধ্যে কতটা গুরুত্বের সঙ্গে কত বোল্ডলি আল্লাপাক রব্বুল আলমিন এখানে বিষয়টিকে উল্লেখ করেছেন অত্যন্ত বিস্ময়কর ব্যাপারটি যদি আমরা কি উপলব্ধি করতে পারি ইম্মা আবল আইন্দাকাল কি বার আহাদ হুমা ও কিলাহুমা ফালা তাকুল্লাহমা উফিনদার কখনো পিতামাতা যত কথাই বলো তারা এক কথা শতবারও যদি বলে শতবার ভুলে গেলে শতবার যদি একটি কথা পুনর্বার পুনর্বার উচ্চারণ করেন ফালা তাকুল্লাহমা উফিন কোনো অবস্থাতেই তাদের প্রতি বিরক্তি প্রকাশ করা যাবে না পালাতার হুমা তাদেরকে ধমকের সুরে কর্কশরে তাদের সঙ্গে কথা বলা যাবে না কাজেই পিতামাতার প্রতি অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমরা সে দায়িত্ব এবং কর্তব্য পালনে সচেষ্ট হব পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালনে যদি আমরা না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে বড় শাস্তির ওয়াইদ রয়েছে এগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী আলোচনায় ہمار چلب اللہ عالمین پتہ ماتاربالدین جھاج بھا آدھا کربار تحفیق دان کردہ الحمد للہ رب المین السلام علیکم و رحمۃ اللہ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 मुक्त दान कर रेखे स्रष्टा जीवन करते हैं Peace TV মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর যাকাত পাঠিয়ে দিন Peace TV কে সমর্থন করুন ডোনেশন এবং যাকাত পাঠানোর ঠিকানা IRF5 Altrion Bank Quadrant Court 48 Kelthorpe Road Birmingham UK পোস্ট কোড B15 1TAH শর্ট কোড 300083 সুইফট BIC কোড IBO BZB22 IBAN GB52 LLOYD 30963401 ইউরোক্টো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট পিস টিভি ডট মানবতার সমাধান